আয়সা রদিল্লাহ তালাহ্না হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লি সাল্লাম এর ওফাত হল তখন আমার ঘরে এমন কোনো বস্তু ছিল না যাখে কোনো প্রাণী বাঁচতে পারে শুধুমাত্র তাকে উপর আধা ওয়াসাক আটা পড়েছিল আমি তা হতে খেতে থাকলাম এবং বেশ কিছু কাল কেটে গেল অতপর আমি তা মেপে দেখলাম ফলে তা শেষ হয়ে গেল